দর্শক আমরা আলোচনা করেছিলাম ইমাম আবুহাম উচিত বয়ান আফিদা তাহলে সুন জামা এই গ্রন্থটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে ইমাম আবুজাহর তহাবি রহমতুল্লাহ আলাই এই গ্রন্থটিতে ইমানে আলোচনা করেছেন তাওহিদে আলোচনা করেছেন এবং আকিদার প্রত্যেকটি বিষয়ে কোন না কোন ইঙ্গিত তিনি দিয়েছেন আমরা গত পর্বগুলোতে আসমা বা আল্লাহ নাম এবং গুণের ব্যাপারে গুণের সাথে কিভাবে তাওহিদ জড়িত হয়ে আছে এবং তার গুরুত্ব কতটুকু তা বিস্তারিত আলোচনা করেছি আরো আলোচনা করেছি যে আল্লাহর নাম এবং গুণ সাব্যস্ত করার ক্ষেত্রে কি কি মৌলিক নীতিমালা আছে সেগুলো আমরা আলোচনা করেছি সাথে সাথে আমরা আজকে ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই যে শব্দগুলো উচ্চারণ করেছেন যে শব্দগুলো তিনি লিখেছেন এবং যেগুলো ইঙ্গিতপূর্ণ বিভিন্ন ভাষ্য আছে সেগুলো আমরা আজকে আলোচনা করব তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন ইল্লা ইল্লা ইউরিত। ইউরিত অর্থাৎ হয় না তবে তাই হয় যা তিনি ইচ্ছা করেন আল্লাহ যা ইচ্ছা করেন তাই শুধু হয় আল্লা ইচ্ছা করেন এটা আল্লাহ তালা নিজে ইউরিদ তিনি যা ইচ্ছা তা তিনি করেন তিনি যা ইচ্ছা তা তিনি করেন তার এই ইচ্ছা সর্বব্যাপী ইচ্ছা এটা আরেক নাম হচ্ছে কোরআন করিম আল্লাহ বলেছেন হাকিমা সুরায়নসান এর তিরিশ নম্বর আয়াতাল্লাহ বলছেন তোমরা যা চাও না কেন সেটা আল্লাহ না চাইলে হয় না নিশ্চয় আল্লাহ সর্ব সর্বজ্ঞ এবং তিনি সবকিছু সবচেয়ে বেশি প্রাজ্ঞ হচ্ছেন আল্লাহ তিনি প্রজ্ঞাময় তিনি সর্বজ্ঞ তিনি জানেন কোন জায়গায় কোনটা কোন ইচ্ছাটা সবচেয়ে বেশি জরুরি তিনি সেটা জানেন সেটা অনুসারে তার ইচ্ছা হচ্ছেন সর্বব্যাপী এবং তার ইচ্ছেই বাস্তবায়ন হয়ে থাকে আল্লাহ আরো বলেছেন ইচ্ছা অনুসারে হবে তোমাদের সব তোমাদের সব ইচ্ছা বাস্তবায়িত হবে না অনুরাব আল্লাহআ কোরআনে কেন বিভিন্ন জায়গাতে তিনি ফলিমা ইউরিদ বলেছেন যে তিনি যা ইচ্ছা তা তিনি করেন তা আল্লাহ ইচ্ছা সর্বব্যাপী সেই ইচ্ছার কাছে মানুষের ইচ্ছা সেটা হতেও পারে না আল্লাহর ইচ্ছা অবশ্যই হবে আল্লাহ যা ইচ্ছা করেন তা অবশ্যই ঘটে ইচ্ছার সাথে ব্যাপারওয়া ভাব রয়েছে অর্থাৎ আল্লাহ তিনি ব্যাপারোয়া কারো পরোহা করেন না এজন্য তিনি যা ইচ্ছা তা করে থাকেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মা আল্লাহ হুকানা ওয়ামা লাম ইয়েক আল্লাহ তালা যা চান তা হয় যা তিনি চান না তা হয় না আল্লাহ তিনি যখন কোনো কিছু হতে চান করতে চান যেটা করবেন তখন তিনি যেরকম হওয়া হওয়াটা তার জন্য উপযোগী সে সেরকম হন বন্দার যাবতীয় ইচ্ছা আল্লাহ তালা সেই ইচ্ছার অনুগামী হয়ে থাকে বন্দার যতই অনেক কিছু চায় যে আমি এটা হই এটা হই কিন্তু আল্লাহতালা না চাইলে সেটা হয় না प्रकृतिक जगते आल्ल वास्तवय पूबिक उठवे पश्चिम दिखे जाते मानसे मारा जाब प्रत्येक बस्तु एक बृद्ध हो बुड़ो बड़े गाँस बड़े शुक्रिया आस्ते आस्ते बड़ो है, बड़ो है, अस्ते अस्ते बड़ो है। ता इच्छा बोला इरादा काउनिया प्रकृतिक इच्छा प्राकृतिक इच्छार बिरे को संघटित है मसिया मसिया जो बला कुरेमीख सेराा का द्वित इच्छा इच्छा आल्लाराइया बंदाओ इन शरियत भाव क्या दुटे जिनि कख एकजुन पा जाए जमन आउ बकर आल्ला प्रकृतिगत इच्छा और शरियतगत इच्छा आर देखें কখনো কখনো দুটি জিনিসের একটি পাওয়া যাবে একটি পাওয়া যাবে না যেমন আনা আনা আল্লাহ তালার প্রকৃতিগত ইচ্ছা কিন্তু ইচ্ছা ফেরাউনে ইমান আনাটা হবে আল্লাহ তালার প্রকৃতিগত ইচ্ছার প্রকৃতিগত ইচ্ছার ইচ্ছার পক্ষে কিন্তু আল্লাহ শরিয়তগত ইচ্ছার বিরোধী বিরুদ্ধে তাহলে একটি কখনো কখনো আল্লাহ তালার ইচ্ছা শরীয়তগত ইচ্ছাটা मान वस्तवा क्योंकि आल्ला तला प्रकृतिगत अवश्य वास्तवित होते, हो होते हो हो हो हो नहीं आल्ला तला मानसर एमकांड से एकमत होते तत्व थे हेमतपूर्ण अब हेमतपूर्ण ना क्योंकि आल्ला प्रकृतिगत इच्छा प्रत्येक मे हेमत जड़ित क्यों एककमत अथवा समिगतम आफर কুফুরিতে থেকে যাওয়া এটা আল্লাহর একটা ইচ্ছা কিন্তু সেই ইচ্ছাটার নাম হচ্ছে প্রকৃতিগত ইচ্ছা এটা শরীয়তগত ইচ্ছা নয় কিন্তু সেটার সাথে হ্যাকমত জড়িত আছে যে হ্যাকমতটা আমরা জানি না সেই হ্যাকমতটা আমরা জানি না এই জন্য ফল লিমা ইউরিদ তিনি যা ইচ্ছে তা তিনি করতে পারেন তার ইচ্ছার বাইরে কোনো কিছু সংগঠিত হয় না তার ইচ্ছার বাইরে কোনো কিছু সংগঠিত হয় না এই এই ইচ্ছাটা যেটা আমরা বলেছি সেটা হলো এরাদা কাউনিয়া এরাদা কাউনিয়া बंदार इचा गलो आल्ला प्रकृतिक इच्छारंतुष्टि घटेनातीत संघटित है এখানে কাদরিয়া ফেরকাদ উপর তিনি রদ করতে চেয়েছেন কাদের মতামত তিনি খন্ডন করতে চেয়েছেন তারা বলতো যে আল্লাহ পক্ষ থেকে আনুগত্য চেয়েছেন আর বন্দার ইমান ইমান আনুক এটা চেয়েছেন কিন্তু বন্দা নিজে কুফুরি এখতিয়ার করেছে এই সে কাফের হয়ে গেছে অর্থাৎ বন্দা দেফুরি করে এটা আল্লাহ তালার ইচ্ছার বাইরে হয়ে থাকে তারা বলে থাকে এই কথাটি যেহেতু পদভ্রষ্টদের কথা এইজন্য তিনি আমাদের ইমাম কথাটি উল্লেখ করে নিয়ে এসেছেন যে এটা কখনো নয় জেলারা এবং বিশেষ করে কাদারিয়ারা বর্তমানে একই মতে বিশ্বাসী যে আল্লাহ তালা তার সৃষ্টিকূলে তার তার রাজত্বে তার ইচ্ছার বাইরে কোনো কিছু সংগঠিত হয় এটা তারা বলে থাকে কারণ তারা মনে করেছে যে যদি আল্লাহর ইচ্ছার বাইরে কোন কিছু ইচ্ছার ইচ্ছার আল্লা কুফুরি করা যে আল্লাহ ইচ্ছা হয় तो आल्लामूलकुफर क्यों दीब मैं तल्लात इच्छाउन इच्छा प्रकृतिक इच्छा शरियतगत इच्छा के आलदा करते तरफता सूत इमाम इच्छा कर বন্দার ইচ্ছা যদি আল্লাহর অনুগামী হয় সেটা ভালো আর যদি সেটা অনুগামী নাও হয় সেটা বন্দার ইচ্ছা শরীদ্গত ইচ্ছা আল্লাহ পছন্দ করেন আর যেটা শরীর আল্লাহ পছন্দ না তো আল্লাহ হতে দেন বন্দাকে আল্লাহ তালা সীমিত ক্ষমতা দিয়েছেন সেটা অনুসারে সে পছন্দ করতে পারে সেটা সে পছন্দ করতে পারে কিন্তু পছন্দ করলে আল্লাহ তালা যা ইচ্ছা করেছেন সেটাই সংগঠিত হবে সেটাই সংগঠিত হবে তাহলে বোঝা গেল যে এখানে কতগুলি মাসালা আছে এক নম্বর মাসালা হচ্ছে যে এরাদা দুই প্রকার একটি হচ্ছে এরাদা সেরা একটি হচ্ছে বন্দানী ইমান আনে না যারা কাফের তারা ইমান আনে না এটা আল্লাহ প্রাকৃতিক ইচ্ছা অনুসারে সংগঠিত হয়ে থাকে এতে দোষের কিছু নেই দিয়েছে কোরআন দিয়েছে নবী দিয়েছেন রাসুল দিয়েছেন তারপরে বিবেক দিয়েছেন সব মিলে থাকে অনেক কিছু দিয়ে সে পছন্দ করতে পারেনি সে দিন পছন্দ করেনি কুখুরি পছন্দ করেছে এই জন্য আল্লাহ তাকে সে কুশুরি থাকতে দেন এতে কোন সময় এতে আল্লাহ কোন আল্লাহর কোন সুযোগ নেই কারণ তিনি কোন হ্যাকমতের কারণে সেটা করেছেন কিন্তু বান্দার উচিত ছিল যে সমস্ত জিনিস তার সামনে এসেছে শরীয়তের সেগুলিকে অনুসরণ করে দিনের দিকে ধাবিত হওয়া যদি দিনের দিকে ধাবিত হতো আল্লাহ তার জন্য সেটাই রাখতেন কিন্তু দিনের দিকে সে ধাবিত হয়নি বলেই সে খারাপ পথে পরিচালিত হয়েছে আল্লাহ কোনোদিন বান্দার উপরে জুলুম করেন না মানুষের যে বিপদ রকমের অবাধতা আল্লাহ করে এটা আল্লাহ শরীয়গত ইচ্ছে মধ্যে শরীয়গত চাওয়ার মধ্যে সংঘষিত হয় না এর কারণ আল্লাহ বলেছেন ওমল্লাহবাদ আল্লাহ বন্দার উপরে কোন জুলুম করেন না সুরা গাফের ব্যক্তি সম্বর ইচ্ছার ব্যাপারটা মানুষ বন্দার অন্যায়টা যে আল্লাহ শরীর ইচ্ছায় ঘটে না সংগঠিত হয় না সেটার প্রমাণ আবার আল্লাহ তালা যেটা যে কোন বিষয়ে আল্লাহ জানে যে বন্দার কি দরকার সেই হিসেবে আল্লাহ আগে থেকে নির্ধারণ করেন বন্দার জন্য কোনটা হ্যাকমতপূর্ণ প্রজ্ঞাপূর্ণ সেটা করে দেন সেটা প্রকৃতিগত ইচ্ছা আল্লাহ যেমন আল্লাহ তালা জানেন যে এদেরকে শোনালে যদি আল্লাহ তাদের কল্যাণ জানতেন তাদেরকে শোনাতেন আল্লাহ জানেন যে তারা তাদেরকে শোনাতেন ও তারা ফিরে যেত তারা আল্লাহ পথে চলত না এই তাদেরকে আল্লাহ না এটা আল্লাহ তাল হ্যাকমতের সাথে জড়িত সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে এরাদা সার সাথে সন্তুষ্টি জড়িত আছে যেটা সন্তুষ্টি আছে বন্দার কাজ হচ্ছে খুঁজে বেড়ানো যেটাতে সন্তুষ্টি আছে সেটা করবো আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বন্দার কুফুরীর সন্তুষ্ট নন সুতরাং কুফুরের উপর যেহেতু সন্তুষ্ট নন কেউ যেন কুফুরীর দিকে না যায় এবং ইমান দিকে থাকে ইমানের দিকে কেউ যদি চলতে থাকে আল্লাহ তাকে সেই পথে পরিচালিত করেন যেমন এটা তার জন্য সহজ করে দেয়া হবে এটা তার জন্য সহজ করে দেয়া হবে সুতরাং প্রত্যেকটি মানুষের উচিত আল্লাহ ইচ্ছা কি সেটা আল্লাহ তালা ভালো আল্লাহ যে ইচ্ছাতে রয়েছে সর্ব ইচ্ছার দিকে যাওয়া পাকৃতিগত ইচ্ছার কে সেটা তার হাতে নেই এবং সেটা পরিবর্তন করার ক্ষমতা বা সেটা সেটা সেটা নিয়ে বাড়াবাড়ি করার কিছুই তার হাতে নেই যেমন সূর্যপূর দিকে উঠে সেটা নিয়ে চিন্তা করা যেমন কিছু নেই তার লেখা হয়েছে কিসমত না চিন্তা না করে তার উচিত শরীরভাবে যেটা তার জন্য লেখা হয়েছে শরীয় যেটা তার জন্য চেয়েছে সেটা বাস্তবায়নে এগিয়ে আসা এটাই হচ্ছে আমাদের ইমামের কথা যে তার ইল্লা লাইকুন ইউরিদ আল্লা তালা যা চান সেটাই শুধু হয় ওদের মতো আমরা বলবো না যারা বলে থাকে বিশেষ করে কাদারিয়া শিয়া এরা বলে থাকে যে আল্লাহ ইমান চান কিন্তু কিন্তু চান বন্দা জোর করে কুফুরি এক করেছে সেটা ঠিক নয় আল্লাহ তালা বন্দার ইমান হওয়া আল্লাহর ইচ্ছা যে বন্দা ইমান আনুক কিন্তু তার প্রাকৃতিক যে ইচ্ছা সেই ইচ্ছা অনুসারে বন্দা কুফুরি করে থাকে সেখানে ইচ্ছা করল কোনো বন্দার সেখানে কোনো হাত নেই বন্দার প্রচেষ্টা চালানো উচিত ইমানের দিকে ইমানের দিকে চলে যাব ইমানের দিকে যেতে থাকলে আল্লাহ তাকে জোর করে কুপুরের দিকে নিয়ে যাবেন না কিন্তু যখনই বন্দা ইমানের দিকে না যায় আল্লাহ তারা তাকে ছাড় দেন যে তাহলে আমার প্রাকৃতিক ইচ্ছার দিকে যাচ্ছ যেখানে তোমার আল্লাহ আমার কোন আমার কোনো আল্লাহ আল্লাহর কোনো সন্তুষ্টি নেই সেখান থেকে সে জাহানামের পথে চলে যাবে তো এই জন্য ওলা ইউকুন উল্লিয়ামা ইউরিন আমাদের এই ইমামের এই উক্তিটি অর্থ হচ্ছে সেটা তিনি কাদারিয়া ময়তাজিলা এবং শিয়াদের যে মতবাদ মতবাদকে তিনি খন্ডন করেছেন আমাদের ইমাম এর পরে বলেছেন এখানে ওহাম অর্থ হচ্ছে অনুমান করা এর বাংলা অর্থ হচ্ছে সরাসরি আওহাম কোন চিন্তা তার কাছে পৌঁছতে পারে না ুল আফহাম কোন সম্পর্কে সব জেনে ফেলেছি এই জাতীয় কথা দাবিও কেউ করতে পারবে না তো ইমাম জিতা বলেছেন যে ও তাবলু আহাম ও তুদরিকুল আফহাম যে কোন চিন্তা তার কাছে পৌঁছতে পারবে না ওলাহ তুদরিকুল আফহাম কোন বুঝ তাকে পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারবে না কারণ আল্লাহ তালা কোরআনে কারিম বলে দিয়েছেন আর তারা কেউই নিজের জ্ঞান দ্বারা আল্লাহকে পরিবেশন করতে পারবে না অর্থাৎ আল্লাহ তালাকে পরিবেশন করার সুযোগ তাদের নেই কোনোভাবেই জ্ঞানের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে দেখার মাধ্যমেও নয় কোনো মানুষেই দেখে আল্লাহকে যে কোনো জিনিস সম্পর্কে পরিবেশন করা দুটা মাধ্যম আছে একটা হচ্ছে তার সম্পর্কে পরিপূর্ণভাবে জানিয়ে নেওয়া আরেকটা হচ্ছে তাকে পরিপূর্ণভাবে দেখে তার বিস্তারিত জিনিস অবলোকন করা এই দুটির কোনোটাই এই দুটির কোনোটাই আল্লাহ তালার ব্যাপারে আমাদের জন্য আমাদের আমাদের জন্য সামঞ্জশী নয় কারণ আল্লাহতালাকে আমরা কখনো দেখিনি তার মতো কাউকে দেখিনি এবং তাকে কেউ পরিপূর্ণভাবে জ্ঞানে জ্ঞান করেছে এমন কাউ কেউ আমরা জানি না এবং আমরা কখনো আল্লাহ ব্যাপারে পরিপূর্ণভাবে ধারণা করে কোনো কথা বলতে পারবো না এবং ধারণা পরিপূর্ণ ধারণা করণ যেমন যেতে পারবো না তেমনি ভাবে কোনোভাবেই তাকে পরিপূর্ণভাবে পরিবেশন করতে পারব না কোনোভাবে তাকে পরিবেশন করতে পারব না কোন কোন বিষয় সম্পর্কে गुणान्वित गुणे गुणान्वित नई जिन क्यों धारणा करते जत वर्णना करें जिन যে দ্বিতীয় হচ্ছে যে তিনি বলছেন ওলাুল আফহাম এবং তার গুণগুলি যে তার গুণগুলো যে গুণগুলো আসছে করসিনায় সেগুলোর বাস্তব অবস্থা বিবেক দিয়ে কোনোদিন উপলব্ধি করতে পারব না অথবা বাস্তব অবস্থা বিবেক দিয়ে কখনো পরিবেষ্টন করে আমরা বলতে পারব না কখনো বলতে পারব না যে তার আল্লাহ তালা সম্পর্কে তিনি তার বাস্তব তার গুণগুলোর বাস্তবস্থা এরকম এটা কখনো বলতে পারব না বরং আমরা তাকে চিনি তার গুণগুলোর মাধ্যমে সে গুণগুলোর বাস্তব রূপ আমরা জানি না আসেগুলো হচ্ছে তিনি احد سماد لام یলিলম ইউলদ اولم ইয়াকুল্লাহু কুফান احد যেমন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু লা لا তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম এটা আল্লাহ তাআলা বলেছেন লহু মা في <تصفيق> السماوات. ওয়া মা ফিল আরদ আল্লাহ তাআলা তিনি তা তিনি ব্যতীত খক কোনো ইলাহ নেই তিনি হাই এবং কাইয়ুম তার কোনো তাকে তন্দ্রা পায় না ঘুমও পেয় বসে না লহু أبداً الله تعالى بلسنا هو الله الذي لا إله الملك القدوس السلام المؤمن المهيم عزيز الجبر المتكبر سبحان الله ما يشركون هو الله الخالق الباري المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والله وهو العزي الحكيم تيني سورة حشر رياءت غلو تي الله تعالى دیکھی دي سنجي الله تعالى کی کی گون کی کی نام آسه ايبان عرون نام ايبان گون رأسه كنتو اي گلوش کنو تاي امرا تيني نابوش بول ليا धारणा सब्यस्त करते हैं नाम गुजरात बर्णना आयत्मता कारो नहीं तोम कथा चेहरा तबल तुदी कुल अफहमे धारणा दिन का তার কাছে পৌঁছতে পারবে ধারণা করে তার কাছে পৌঁছার কোন ক্ষমতা নাই যা জাতের ব্যাপারে তার সত্তার ব্যাপারে আফাহাম এবং কি বুঝি করে তার গুণান গুনগুলো কেউ কাছে গুনগুলোর কাছে না আমার মনে হয় বিষয়টি আমরা আরো স্পষ্ট করতে পারবো পরবর্তী কোন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন আসসালাম আলাইকুম ওরহামুল্লাহ